সেই মুসলিমের জবাই করলেন আর বললেন বংশধরের পক্ষে কবুল করো অমিন ওম আর মুহমের ওম্মতের তরফ থেকে কবুল করো তারপরে সেই কোরবানিটা করলেন তার নবী সাল্লাম শুধু শুধু উম্মদের পক্ষ থেকে করেননি কি করলেন আল্লাহ যারা ভাই বোনেরা আছে আমার দিনী ভাই সবার পক্ষে কবুল করো কোন দোষ নেই সেই মুসলিমের হাতে আমল করলেন আপনি আর একটা ফতুয়া আমাদের দেশের লোকেরা জিজ্ঞেস করে যে আমি নবীর নামে কুরবানি করতে পারবো কি তাদেরকে বলবো কোরবানি করতে পারবেন ঠিক কিন্তু যদি আপনি নবীর নামে কুরবানি করতে চান তো আবার বলবো যে সেটা সুতারাম পুরোটাই দান করতে হবে আর এইভাবে নবীর নামে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি মহাব্বত করতেন অনেক বেশি ভালোবাসতেন কে তারা সাহাবাই কেরামরা মোহাম্মদ রসুল্লাহামকে জানাল সবকিছুর কোরবানি করেছেন আমাদের যদি বছরে বারো মাস এক মাসের বেতন নিয়ে আসেন ভালো ভালো মানুষ পরে হাওয়া বেরিয়ে যাবে আর উজু মাসের বেতন হাওয়া খারিজ হয়ে যাবে আর মাল বাড়িতে যা আছে এসে দিয়ে দিচ্ছেন ওমার রাহার তাহলে যদি বলা হয় প্রতি বছরে ছয় মাসের বেতন দিতে হবে দেখি কটা লোক তাহলেও বলবেন যে হ্যাঁ আমার মহাব্বত উমারের মতো পয়সা অনেক হয়তো করার জন্য প্রস্তুত থাকতে হবে আর যে সব উমার রাজি আল্লাহ তাল্লার মধ্যে ছিল দিনের খেদমতের জন্য দিনকে শক্তিশালী করার জন্য সেগুলিও তো আপনার মধ্যে আমার মধ্যে হইতে হবে तो जदि रसुल रसुलर नाम शरियत सम्मत हईतन प्रथम पालन करते हैं कि बुझे बुझी से प्रत्येक एबादत बंदी जत ने पासी इबादत करके समान समान चाहते बसि আমাদের প্রত্যেকের আমল থেকে আপনার আমল থেকে আপনার স্ত্রীর আমল থেকে ছেলে মেয়ের আমল থেকে প্রত্যেক মুসলিমের আমল থেকে এক ভাগ করে সমান সমান পাচ্ছেন কে মোহাম্মদ রাসুল্লাহাম তাহলে আপনার নামাজ যত রাখার নামাজ পড়ছেন ফরোজ নফর সন্ন্যাদ সমান নেকি নবী সাল পাচ্ছেন কত নবীর কাছে যাচ্ছে আপনার কুরবানি আপনার সেয়াম রোজা আপনার জাকাত আপনার দানুমরা সবগুলি থেকে আপনার সমান সমান সমান সমান শিখেছি হ্যাঁ ক্যালিমা পড়েছি তার মাধ্যমে তাই না তিনি রাস্তা দেখিয়েছেন মন্দাল আল্লাহরিনীতিমালেন আর এটা নবীর ক্ষেত্রে শুধু না প্রত্যেক ভালো মানুষের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে তার জন্য যেই ব্যক্তি কর্ম করলো তার সমান নাকি রয়েছে তার সমান নাকি রয়েছে মোহাম্মদ রসুল আমাদেরকে রাস্তা দেখেছেন কোরবানি করার মোহাম্মদ রসুল্লাহাম আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার রাস্তা দেখিয়েছেন আপনার কি এমনিতে ভাগ পাচ্ছেন না তারপরে আবার নবীর নামে আলাদা করে কুরবানি করা এর কোন যুক্তি নেই কারণ সাহবাইকার আমরা এরকম করেননি